من كل بقاع الدنيا جاءوا يدعون الله سعداء بما أعطاهم من نور صادفنا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والعمة بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রবুল জান্নাত এবং জাহান্নামের বিস্তারিত বর্ণনা এবং কোন কাজগুলি জাহান্নামের এবং কোন কাজগুলি জান্নাতের আল্লাহ রব্বুল আলমিন এগুলি বিস্তারিত আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআন ও রাসুলের হাদিসের শূন্যার মাধ্যমে মানুষকে शयतान जहर नामे नहीं कह किसु मानुष के जहान नाम क्या करिए जहान नामे नहीं कंतु किसु मानु आशा काजे भलो कज कर जान्नि क्या करुपे जा कथाए जहार नामे শৈতান বড় চালাক কেউ ভালো কাজ করলেও কেউ বলবে না তুমি এটা বাদ দাও বরং সেটাকে নষ্ট করার চেষ্টা করবে শয়তান মানুষকে জাহান নামের একটা তার বড় সূক্ষ্ম এবং খুব পাণ্ডিত্যপূর্ণ তার কাজ হলো। रिया रिया की कामने क्य है समस्या की समाधान की एनी आम आज आलोचना कर रिया मान लोक देखान रुया मानुष्य दृष्टि आकर्षण करारानी कल्लाुष्टिर क्या आखिरत पार क्जे क्या मानुष्य दृष्टि आकर्षण ते सामने नाम हासिल सुंदर को सुशोभित अथवा आखेतर कोज दिए दुनिया हासिले उद्देश्य करा आखिरतर कोज दिए दुनिया को स्वार्थ নাম খ্যাতি যশ উদ্দেশ্য করা তাহলে আল্লাহর জন্য যে কাজ কাজটি আখেরাতের জন্য যে কাজটি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য সুন্দর করে করা অথবা এমন একটা কাজ যেটা দ্বারা আখেরাত পাওয়ার কাজ কিন্তু এই কাজটা দিয়ে সে দুনিয়া পেতে চায় এজন্যে এই এরিয়াটা তাহলে রিয়া হল লোক দেখানো যেটা এর সঙ্গে আরেকটা জিনিস আছে শ্রোমা শ্রমানে লোককে শোনানোর জন্য প্রসিদ্ধি লাভের জন্য কোনো কাজ করা এরিয়াটা মূল কাজের মধ্যে হতে পারে অথবা এটার মূলে না এর গুণাগুণের মধ্যে হতে পারে অথবা কাজটা শেষ হওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে পরবর্তীতে সমস্যাটা আসতে পারে যেমন মূলে একজন লোক এবাদত করে করতে হবে কার জন্যে আল্লাহর জন্য কিন্তু এবাদতটার উদ্দেশ্যই হচ্ছে কি মানুষের দৃষ্টি কাড়ার জন্য যেমন মানুষের সামনে নামাজ পড়ে মানুষ না থাকলে নামাজ পড়ে না তাহলে কেন নামাজ পড়ে এবার নামাজটা মতা যখন তাড়া দেয় তখন কি একেবারে মসজিদে ঢুকে সুস্বুর করে নামাজ পড়ে আর যদি না আসে দোকানের আশেপাশে বা এরিক ওদিক ঘরে গিয়ে সুযোগ পাইলে সিগারেট টানে বা গল্প টল্প করে তাহলে এই যে এসে নামাজটা পড়লো শুধু মানুষকে দেখানোর জন্য উদ্দেশ্যই আল্লা নাকে মানুষ তাহলে মূলের মধ্যেই রিয়া লোক দেখানো আরেকটা হলো কি মূলের মধ্যে না নামাজ আল্লাহর জন্যই শুরু করছে ধরেন পড়তেছে नर्मल क्यों जो देखे आशेपाशे लोक जन तक लम्बा कैरा लम्बा रुकु लम्बा सेजदा जतकर मानुष लोकता तो दारण ए बदते बस मशगुल ए बत क्षेत्र में खूब धीरे स्थिर खसु खजु इत्यादि यह धरण जत मानुष भलो मंत्य कर मूल आल्ला যখন আশেপাশে মানুষ দেখছে তখন ওই নমাজটাকে সুন্দর করে লম্বা করে ধীর স্থিরভাবে কেন মানুষের দেখাবের জন্যে তো এটা গুণের মধ্যে কি হয়ে গেল রিয়া হয়ে গেল। আরেকটা হল কি এবার ওটা আল্লাহর জন্যই করছে শেষও করছে আল্লাহর জন্যই শেষ পর্যন্ত মানুষের এখানে কোনো দেখানোর উদ্দেশ্য ছিল না প্রথমেও ছিল না মধ্যকানও ছিল না এবারও যখন শেষ হয়ে গেল লোকজন প্রশংসা করে তার বাহ কালি সাহেবের ক্রীরার্থ খুব সুন্দর হজ তো খুব ভালো করে নামাজ তো খুব সুন্দর করে পড়ে মানুষ তার গুণাগণ গায় তার এখন ওর মধ্যে শয়তান কাজ শুরু করে এর চে তা আরও শক্ত করে তুমি এখন এ শুরু করো প্রথম করছে সেটা আলোর জন্যই করছে এখন মানুষের সুনাম শোনার পরে এখন ওই এ ব্যাপারে বেশি গুরুত্ব দেয় আর মনের ভিতরে ভাবে মানুষ আমার প্রশংসা করুক মনে মনে ভাবে মানুষ আমাকে সম্মান করুক কারণ আমি এ খুব সুন্দর করে করি এখন তাহলে এ বাদতের শুরুতেও রিয়া ছিল না শেষেও রিয়া না পরে এসে তার মধ্যে কি রিয়া শয়তান কি করল ঢুকে দিল তাহলে রিয়াটা এমন একটা জিনিস যে আল্লাহ নবী আলিসাল্লাম বলছেন ইন্ আখামা আখাফা আলাই কুমার সিরকুল আসগর আমি তোমাদের জন্য সবচাইতে গুপ্ত গোপন ছোট সিরিখ থেকে ভয় করি সাহাবাহরম বললেন অমার সিরুল কি বলে আর আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন রিয়া এমন একটা জিনিস যেখানে ছোট বড় শিক্ষিত অশিক্ষিত আলিম বুজুর্গ পীর মুরিদ মুফতি আর ইমাম আর কারি হাফেজ মুজাহিদ ব্যবসায়ী বড় লোক যে কাউকে আল্লাহ শয়তান এখানে কি করতে পারে এই টোপটা দিয়ে স্বীকার করে যাহান নামের দিকে নিতে পারে তাহলে মারাত্মক একটা জিনিস এবং রেয়া থেকে বাঁচা বড় কঠিন এবং রিয়ার চিকিৎসা করাও বড় কঠিন টুকিটাকি যা আমল করে এটাকেও শয়তান কি করে মানুষের नष्ट कर दे तो जाना आल्ला रिया रिया मानुष देख मानुष के शान ये मारत्क जिन जेटार्ध्यम शयतान मानुष सारा जिंदगीब कर क्योंकि इबादत टे नष्ट कर कारण इबादत की হয়তো রিয়াটা হজের হতে পারে হজের মধ্যে হতে পারে নামাজের মধ্যে হতে পারে জাকাতের মধ্যে হতে পারে ইমামতির মধ্যে আজানের মধ্যে দান খায়রাতের মধ্যে দাওয়াতাবলিকের মধ্যে কুরবানির মধ্যে দিন জ্ঞান অর্জন করার মধ্যে জেহাদের মধ্যে কোরআন ঝিকিরাজ করার মধ্যে যে কোনো জিনিসের মধ্যে এই যদি ঢুকে যায় তাহলে এটা স্লো প্রয়োজন তার সব ধ্বংস করে দেবে তাহলে রিয়া হল একটা ধোকাবাজির মুখোশ সামনে দেখাবে আমি করতেছি আল্লাহর জন্য আমি করছি ভালো কাজ কিন্তু আসলে তার উদ্দেশ্য কিন্তু আর একটা হয়ে বসে থাকে আমরা জানি এবার কবল হওয়ার জন্য শর্ত কইটা এক নম্বরে সঠিক ইমান কি লাগবে সঠিক ইমান লাগবে নাহলে আবু জাল কি হজ করতে না আবু জাল হজ করে না প্রতি বছর যদিন বেঁচে আসে তদিন হজ করেছে কোরবানি করে নাই আঁকি গা নাই ইমানেই তার শেষ কারণ ইমানে ছিল কুপুর সিরিক ইমান নষ্ট আজও বহু মুসলমান এবাদত করে যাদের ইমানে কুপুর এবং সিরিক বিভরা সারা জিন্দিগির এবাদতে কোনো কাজ হবে না দুই নম্বর শর্ত কি এখলাস এখলাস মানে এবাদতটা একমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য ওমা উমির আবদুল্লাহ আলাহদ্দিন একনিষ্ঠ ভাবে নিবিদিত ভাবে একমাত্র আল্লাহ আমল করা ছাড়া অন্য কোনো তাদের নির্দেশ করা হয় যারা আল্লাহর সঙ্গে ভালো সাক্ষাৎ করতে চায় আল্লাহর সন্তুষ্টি নিয়ে কেমতের দিন নিজে জয়ী হতে চায় ফালিয়া আমাল আমালেহা সেজন্য কি করে সঠিক আমল করে আর সঠিক আমলের জন্য শর্ত হল এর অর্থ হলো এখানে কি তৈরি যেন করে ওলা এবং আল্লাহ এবার কাউকে সরিক না করে ওলা সবাই ক্ষতিগ্রস্ত মানুষ কিন্তু যারা ইমান আমালে সওয়ালে তাহলে দ্বিতীয় শর্ত হল কি আল্লাহর জন্য এ হতে হবে এখলাস বলে এটাকে তৃতীয় শর্ত হল এ বাদরটা শুধুমাত্র কার্তরিকাই হতে হবে মোহাম্মাদুর রসুল্লাহ শয়তান মানুষকে জাহান নামে নিবে আল্লাশ সেবা দত্তার জায়গায় অন্য কোনো উদ্দেশ্য লাগাই দেবে দুনিয়ার কোন নাম ধাম খ্যাতি অর্জন মন্ত্রিত্ব নেতৃত্ব কর্তৃত্ব বা দুনিয়ার মানুষের না ইয়া দৃষ্টি আকর্ষণ ইত্যাদি আমলটা নষ্ট হয়ে যাবে এজন্যে কামতের মাঠে যখন আমল ফেরেস্তারা মাপবে আল্লাহ বলবেন এই আমলগুলি ফেলাই দাও মিজান থেকে বলবেন আল্লাহ হজ জাকাত রোজা নামাজ তো আমার জন্য করে নাই এগুলি কার জন্য করছে দুনিয়ার কোনো স্বার্থের জন্য বা মানুষকে দেখানোর জন্য এগুলি সব ফেলাই দাও ও জানে না এই আমলটা আল্লাহর জন্য করেছে না করে নাই একমাত্র কে জানেন অন্তর্জমী আল্লাহ আমলটা যে আল্লাহর যদি না হয় শেষ শৈতানের জয় সারা জিন্দিগি আমল করবে যাবে কোথায় জানে কারণ তার আমল নাই। দলি কোন এইভাবে যখন মানুষ তিন নম্বর শর্ত হল কি রসুলের সুন্নত অনুযায়ী হতে হবে যার যার পীর যার যার মাঝাব যার যার দল যার যার দেশের নিয়ম অনুযায়ী না এ মদকটা কার নিয়ে হতে হবে যে এ তা আপনি করেন যদি রাসুল না করে থাকে ওটা করা যাবে রাসুল করলে তার নিয়ম আছে না নাই নাকি আপনার নিয়ম আপনি করবেন আর এই জন্যে যারা রাসুলের নিয়মে আমল করবে না তাদেরও কোনো বাঁচার উপায় নাই সারা জিন্দিগি এ বাদত করবে নামাজ পড়বে রোজা করবে হজ করবে সবকিছু করবে কিন্তু এ বাদরটা যেহেতু করে নাই আমলটা কি হবে যে কেউ আমল করবে যেটা আমাদের নীতিতে নাই নিয়মে নাই সেটা কি যে তার ইচ্ছে মতো নতুন কিছু বানাই দিয়ে ভালো মনে করে করবে সেটা গ্রহণযোগ্য তাহলে ও আমিরুস আলি হাত আমল তখনই হবে যখন আল্লাহর জন্য হবে ও রাসুলের নিয়মে হবে তাহলে রিয়া হলো কি এখলাসের পরিপন্থী রিয়া কি বাইরে একটা ভিতরে আর বাইরে দেখাচ্ছে আল্লাহর জন্য কিন্তু ভিতরে কি মানুষের জন্যে অথবা দুনিয়ার কোনো ভিতরে বাইরে দেখাচ্ছে তাকে আল্লাহর জন্য আখেরাতের জন্য কিন্তু ভিতরের বাইরে ভিতরে বাইরে দেখাচ্ছে আল্লাহর জন্যে আখেরাতের জন্যে কিন্তু ভিতরে রে কি দুনিয়ার কোনো স্বার্থ যার ফলে এই আমলটা হয়ে যাবে কি নষ্ট এইরিয়া এত মারাত্মক যে কেমতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নাম উদ্বোধন করবেন করবেন না করবেন না জান্নাম যেমন জান্নাত যেমন উদ্বোধন করবেন কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম কেন করবেন তিনি তার এই যে আমল আমলের যে কোয়ালিটি সবচেয়ে তো নাম্বার ওয়ান কার মোহাম্মদুর রসুল্লাহ ইমান সবচেয়ে মজবুত ইমান খাঁটি ইমান সবচেয়ে মুখলেস যার আমলের মধ্যে বিন্দু পরিমাণে কোনো রিয়া বা অমুক আল্লাহ ছাড়া অন্য কোন উদ্দেশ্য নেই আর উনি নিজেই তো রাসুল কারণ তার কাছে আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবেই করেছেন না একটু এদিক ওদিক ডান করেছেন কোনো সবচেয়ে যাকে যোগ্য উপযুক্ত বড় যে যেরকম যেরকম মনে করেন ফ্রান্সে একটা মসজিদ উদ্বোধন হবে ঠিক আছে তো ইমাম শেখ সুরাইমকে নিয়ে যাই অথবা শেখ সুরেশকে নিয়ে যাই কেন নিয়ে যাই কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম ঠিক না দুনিয়ার কোন যদি খারাপ জায়গা উদ্বোধন করে সবচেয়ে খারাপ শৈতানকে দিয়ে করায় করে না ভালো কাজ হলে তাহলে এইভাবে আমাদের দেশে যখন কোনদিন ওপেনিং হয় কে করেন প্রেসিডেন্ট করেন অথবা প্রধানমন্ত্রী করেন কারণ দুনিয়াতে তাদেরই মানসম্মান উচিত তাহলে জান্নাত ওপেনিং করবেন কে মোহাম্মদুর রসুল্লাহাম কারণ জান্নাত যাওয়ার সবচেয়েতে যোগ্য ব্যক্তি কে সবার উর্ধেকে মোহাম্মদুর রসুল্লাহ জাহান্নামিং হবে তো জাহান্নামের সবচেয়েতে যে বেশি হকদার জাহান্নামের তাকে দিয়ে তো ওপেনিং হবে কি বলেন কিন্তু এই অপেনিংটা তো হওয়া দরকার ফেরাউনের মত লোক দিয়ে हलोक दिए सब चीते जानुक्त बीस क्यों अल्लाह रबी ओपनिंग कर दिए जरा जाना क्या कर दिए बेपार आश्चर्य क्या आश्चर्य आलिम साहेब केरान शिखे ज्ञान चर्चा कुरान हालीस पढ़े दावत तबलिक कर इमामती खती दावत ओवज नसीहत दिन क्या कर বলবেন যে আল্লাহ আল্লাহ বলবেন তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম দিনের কোরআন শিখেছিলে কি করছো কয় আল্লাহ করতে হয় তুমি তুমি বলা হবে যে বড় হুজুর বড় বক্তা খ্যাতিসম্পন্ন আহ যা অজ করে যা সুরটা যা তার ভাষা না যা তার बज महफी लोकजन है लाख लाख मानुष तुम उद्देश्य छाई तुम दुनिया सेमो yeah. बक्ता आख मानुष जदि जमा करते फिर जब और ना गमान टिकिट सहेस हजार टा दीजे पर मानुष आस आलोचन आस অজমা ফেলে গিয়ে দেখে লোকজন কম অজ না করে এই কয়েকটা মানুষ আমি করতে করতেছে বলবেন দুনিয়াই তুমি চেয়ে ছেলে বড় হুজুর বড় বক্তা তুমি পেয়ে গেছো আমার কাছে কিছু নেই তুই মিথ্য আল্লাহ অর্ডার করবেন ফ্রেস তারা তো দাঁড়িয়ে আছেন নাকের ওপরে হ্যাঁ ছিল নামে ফেলে দিবে। এরপরে ডাকবেন শহীদ এখন তো রাস্তাঘাটে বহুত শহীদ থাক না সেবার নামে শহীদ তাহলে নামে তো মরার সঙ্গে সঙ্গে শহীদ হয় কেউ আবার দশ বিশ বছর পরে শহীদ হয় যখন যেরকম শহীদ হিন্দুদের নামের আগেও শহীদ কি করছ তোমাকে আমি সহ্য বীর্য দিয়েছিলাম আল্লাহ এই শক্তি তোমার দিনের জন্য আমার রক্ত বইয়ে দিয়েছি তোমার মাটিকে রঞ্জিত করে দিয়েছি লৌ লাব করে দিয়েছি ওই তুমি করেছ তোমাকে বীর বলা হবে বীর বিক্রম বড় তুমি করেছ তোমার অন্য কোন উদ্দেশ্যে দু তোমাকে দেওয়া সার্টিফিকেট বড় নামধাম তোমার পরিবারের ছেলে মেয়েকে চাকরি বাকরি তুমি মুক্তিযোদ্ধা ছিল এটা ওটা অনেক কিছু হয় খালাস ওরা অর্ডার দেওয়া হবে কারণ তার নিয়ত ছিল কি আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করা তাই তাকেও এর মানে ভাববেন না যে সব মুক্তিযোদ্ধায় যার নামে চলে যাবে নাজুল্লাহ এমন কথা আর বলি হতে পারে তাদের নিয়োগ অনেকের হয়তো ভালো ছিল তাহলে কাফের সঙ্গে যুদ্ধ করে জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছে যাবে কোথায় যাহার নাম কারণ তার নিয়ততা ছিল আল্লাহকে খুশি করা না, মানুষকে দেখান আমি বীর পালওয়ান এতটা লোক মেরেছি এই করেছি বা নিজের মান সম্মানের জন্যে বা বীরত্ব দেখাবের জন্যে যাই হোক এরপরে হাজির করা হবে দানবীরকে তোমাকে অনেক সাই সম্পত্তি দিয়েছিলাম কি করেছো। আল্লাহ তোমার এই প্রাচুর্য এমন কোন রাস্তা যেখানে খরচ করে নেই এতিমখানা মাদ্রাসা মসজিদ বিধবা গরিব মুখ যা সব জায়গায় খরচ করেছি বলে মিথ্যুক যা কিছু করেছ সব দুনিয়ায় নাম পাওয়ার জন্যে সেবা সেবি এটা ওটা ভোটপোট নেওয়ার জন্য করেছ আমার কে খুশি করার জন্য করি তাকেও কি করবে আল্লাহ রব্ব আলামিন অর্ডার দেবেন যার ফেলে দেওয়া হবে তাহলে আলিমের গুরুপ মুজাহিদিনের গ্রুপ শহীদ শুধু মুজাহিদ না শহীদ হয়ে গেলে যারা এবং দানবীর গ্রুপ এই দান খায়রাত করা শহীদ হয়ে যাওয়া শাহাদ সবচেয়ে উত্তম এ বাদাত কোরআন হাদিস শিক্ষা এবং অন্যকে শিখানো আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠকে যে কোরআন শিখে এবং শিখায় তাহলে এই তিনটা কাজ কি জান্নাতি কাজ না घन्यारेप मारा आल्लार से प्रथम जर दिए आल्ला रबी कर जार नाम उद्बोधन करबले रिया मारा शक्तारे विस्तारित आलोचना कर सूझ हो आज के पॉइंट बुझार रिया रिया लोक देखो ये प्रकार প্রথম শারীরিক শরীরের মধ্যে লোক দেখানো রাস্তায় যখন চলে খুব নরম হয়ে মাটির দিকে দেখে মানুষ মনে করে লোকটা কত বিনয়ী উদ্দেশ্যটা কি মানুষকে দেখানো মাথাটা নিচু করে পা হাতগুলি খুব ছোট ছোট করে ফেলে মানুষজন মনে করে লোকটা খুব বিনয়ী এটা যদি আল্লাহর জন্যে হয় তাহলে সেটা ভালো কিন্তু মানুষকে দেখাবে যে মানুষ বলবে লোকতা বড় বিনয়ী লোকতা বড় কি শব্দ যখন করে আস্তে আস্তে করে কোরআন যখন পড়ে খুব নরম করে পড়ে ভাবে লোকটা খুব আখেরাতের ভয়ে কোরআন পড়ছে আর চোখ দিয়ে মানুষের সামনে কাঁদে একা একাই পড়লে দিন দিকে তো তার চোখে পানি আসে না তাহলে এই যে শারীরিক অঙ্গ দিয়ে মানুষকে দেখানো যে উনি খুব একজন ভালো মানুষ কিন্তু ভিতরে কি উদ্দেশ্য লোককে দেখানো লোকজন আমাকে বলে লোকতা নয় দুই নম্বর পোশাকে পোশাক একদিন একজনকে দেখি কি একটা ছেড়া তোপ পরে আসছে পড়ছেন কেন কথা বলে না বললাম বাড়িতে ভালো তোপ নাই বলে আছে এটা পড়ে আসছেন কেন কয়ে এমনি সুফিরা সুফিবাদ সুফি নাম শুনেছেন না শুনেন নাই সুপ থেকে সুফি সুফ মানে পশম। এরা চামড়ার মোটা কাপড় চুপড় পরে লোকজনের সামনে ঘুরে বেড়াই দেখাই যে আমরা খুব মানে দুনিয়া ত্যাগি দুনিয়া ত্যাগি আখেরাত অভিমুখী মানুষজন দেখছো লোকটার পোশাকটা কি এত টাকা পয়সা তারপরেও ছিঁড়া ফাটা পড়ে থাকে বই না বই না আমরা সুফিরা নতুন কাপড় কেটে দিয়ে তালি মেরে মানুষ বলে লোকটা কত বিনয়ী তাহলে যার যে অর্থ করি আছে সেই ধরনের পোশাক পড়বে না উঁচু না নিম্ন এই না যে ফাটা ফুটা পড়ে আর লোকজনকে দেখাবে সে না এই খুব বিনয় মানে ইয়া এটা একটা কি রিয়ার প্রকার কথার মধ্যে কথা বললে আস্তে করে কথা বলে শুনতে পাই না তাই উনি কথা বলেন জোরে কথা বলেন না আল্লাহর ভয়ে সবসময় ওনার সাউন্ড জোরে করতে ভয় পান মুরিদ আবার পর কথা যখন বলে কথার মধ্যে এমন আওয়াজ করে ভাব দেখায় যে উনি বড় বিনয়ী মানুষ ওনার খুব আল্লাভীতি ভয় আল্লাহ ভীরু মানুষ এটা উদ্দেশ্য কি মানুষকে দেখান এভাবে কাজের মধ্যে যেমন একটা আগে বললাম নামাজ যখন পড়ে তখন কি খুব মানুষের সামনে লম্বা চওড়া করে একা কি হলে খবর নেই যত দ্রুত পড়া যায় কাজ করে মানুষকে দেখানোর জন্যে এইভাবে রিয়া বেশি লোকজন বেশি গ্যাদারিং তার মাহফিলের লোক বেশি হয় তার মুড়িদ বেশি ता मानुष का जाए अनेक मानुष मुद आलेमरा तार मुड़ीदे सेमुक लोकसंख्या बसि देखिए कि मानुषर का देखाई आसने से लोकता खूब भलो यह जाए क्योंकि तरह भोके बोलुक अरे य যে সেই মানুষ নাকি এত তার মরির এত তার সাগরিত এত তার কাছে লোকজন যাতায়াত করেই কেন তাহলে যদি সে ছোটখাটোই হবে সে যদি নাই জানবে এইভাবে রিয়া প্রকাশ করে আর এটা আল্লাহর কাছে ফাঁকিয়ে দেওয়ার কোন বুদ্ধি নেই রিয়ার আলামত এক নম্বর আলামত হল কোন শরীয়তের ওজর ছাড়া এ বাদত সঠিক সময়ে না করা এটা রিয়ার একটা আলামত নামাজ সূর্য নামাজ করবে করার সময় দেরি করবে এটা একটা হল কি রিয়ার আলমতুল্লিন এরা এ বাদতের ব্যাপার কি ভুলে থাকবে কারণ যদি ওদের আল্লাহর ভিতরে সত্যি ভয় থাকতো আল্লাহর জন্য এ বাদতটা হতো তাহলে তো আল্লাহর নিয়মে আল্লাহর নির্দেশে আল্লাহর টাইমে করতো করত না করতো না যখন সে নিজের ইচ্ছা মতো করে আর মানে কি মানুষ যেন না বলতে পারে জান না লোকটা বেনামাজি না এ যেন বলতে না পারে পড়ে আরে ছেলে মেয়ে বলো দেরি করে হলো পড়ে লোকটানামাজি আসলে কিন্তু তার নামাজ পড়াটা হলো তাহলে কেন কোনো মতে কাজ মানে দেখানো যাতে করে মানুষ বলতে না পারে যেন লোক নামাজ পড়ে না ইন্ডল মুনাফিফি কিনা ইউরা দুই নম্বর আলামত কি যখন তারা ইবাদত করে তখন খুব অলস একটিভ না কি বলে সেন্সিয়ার না মুখলেশ না এবার সময় মন কোথায় গেছে খুব তার এলোমেলো মন কোথায় গেছে কোন খবর নাই এই ভাবে করে থাকে রিয়া কারণ যদি আল্লাহর জন্যে হতো যখন আপনার সামনে আপনার মদির বা আপনার ফোরম্যান বা ম্যানেজার দাঁড়ায় থাকে আপনি কাজটা কিভাবে করেন ঢিল ঢাল দিয়ে ডানে বামে দেখেন কি করেন বসে বসে থাকেন ইচ্ছা হলে করেন না হলে করেন না তখন খুব অ্যাক্টিভ হয়ে করেন তাহলে আপনি দাঁড়িয়েছেন আল্লাহর সামনে আল্লাহ আপনাকে দেখতেছে না যদি এটা আপনার মনে থাকতো তাহলে আপনি এবাদতে কি এইভাবে অলসতা প্রদর্শন করতেন কক্ষণই না তাহলে বুঝতে হবে এটাই কি রিয়ার আলামত এটাই হল মোনাফিকের আলামত কেন মানুষ লোক দেখানি নিয়ে ইবাদত করে কেন কারণটা কি কারণ থাকতে হবে না নাই এক নম্বর কারণ হল মানুষের প্রশংসা লুটার জন্য। এক সময় আমাদের দেশে হজ করত কিছু সংখ্যক মানুষ এখন অনেকেই হজ করে আবার কিছু মানুষ আছে যারা প্রতি হজ করে এবং দেখবেন যে উনি কতবার হজ করেছেন অনেকেই জানে पांच बार सत बार दस बार कैन मानुष जाने कत बार खत्म दिए कत कि अमुक तुमुक मानुष जाने कि मानुषे प्रशंसा लुटार जो एबालत करा প্রশংসা নেওয়ার জন্য এটাই হল কি রিয়ার একটা রিয়ার একটা কারণ মানুষ আমাকে বলবে বড় মানুষ বলবে না খুব ভালো মানুষ বলবে মানুষ তাহলে যেটা আল্লাহর প্রশংসা নেওয়ার জায়গা সেখানে কি মানুষের প্রশংসা নেওয়ার জন্য কাজটা করে তাহলে সেটাই হয়ে গেল কি রিয়া হলো না হলো না দুই নম্বর কারণ মানুষ তাকে ভৎসনা করবে খারাপ বলবে মানুষ তার দুর্নাম করবে এই ভয়ে কি করে কাজ করে যদি নামাজ না পড়ে মানুষ কি বলবে যদি কোরআন না পড়ে মানুষ কি বলবে হাফেজ মানুষ না দাওয়াত না করে আলিম মানুষ কেমন দাওয়াত করে না টাকা আসে কেমন মানুষ হজ করে না দান করে না তাহলে মানুষ তাকে বলবে কি আল্লাহর ভয় না আল্লাহ তারকে ভরসনা করবেই না মানুষ তাকে ভরসনা করবে यही क्यों करो क्यागलि जत मानुष ना बोलते पर लोकता खराब तीन नम्बर मानुषे हाथे जाता पवार आशा अर्थात दुनिया क्षग इमामती इबादत ना मजनी करा इबादत दावाबलि सब इबादत एग्जी जो उद्देश्य है र्थ टा पसा तो अबदत थको ना कि रेयर हो जाए रे हाँ एक जुन से। क्या कर चलता देवा हमसे अल्डा कथा क्योंकि उद्देश्य बीस हजार टाक दी जा बक्ता गल्प करते कैक मान बक्ता गल्प करते তো বলতেছে আজকাল লোকজন টাকা পয়সা বেশি তাই না এই বক্তা এই ওয়াজ করার এটা বুঝি বাদি দিতে হবে ওর একটা চিন্তা করতে হবে একজন উঠে বলতেছেন না আমাকে তো তিরিশ হাজারের কমে এখনো সাহসেই করে না দুইজনের কথা শুনলেন আপনারা দুটোই কি এখলাস আল্লাহর জন্যে তাহলে কোন দুনিয়া স্বার্থের জন্যে দিনের জ্ঞান কোরআন শুননা এটা কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি দুনিয়া হাসিনের জন্য করে আল্লাহ নজী বলেন সে জান্নাতের গন্ধও পাবে না কিভাবে না চিন্তা করে দেখেন কোরআন সন্ন্যার জ্ঞান এটা বিশাদ আল্লাহর পক্ষ থেকে এক ফজাল করাম অনুকম্প্যারিজন করবে উদ্দেশ্য যদি খালি ভিন্ন হয় দুনিয়া লেখাপড়া করে একটা ইমাম ইমামতি করে প্যাট চালাবো হিমাজি করে প্যাট চালাবো জয় হাফেজ হয়ে প্যাট চালাবো দুনিয়ার কোনো স্বার্থে যদি তো ওখানে গন্ডগোল হয়ে যায় এন্দামা আমাল তা আল্লাহ বলেন ওই লোকটা যেই জ্ঞান আল্লাহকে খুশি করার জন্য অর্জন করতে হবে কোরআন সন্ন্যার জ্ঞান কেউ যদি দুনিয়া হাসিলের জন্যে করে বা বড় আলেম হবে ঝগড়া করবে মোনাজড়া করবে তার নিজের নাম ধাম ফুটাবে এমন যে কোনো উদ্দেশ্য হয়ে যায় আল্লাহর হাবিব আলাইস্লা তাল্লাম বলেন সে জান্নাতের গন্ধও পাওয়াবে না জান্নার সুগন্ধেও তার নাকি যাবে কত দূরে থাকবে তাহলে সে কারণ তার উদ্দেশ্যের মধ্যে রিয়া আল্লাহ নবী আলী সাল্লামকে একজন সাহাবিব বললেন হে আল্লাহ নবী একজন মানুষ যুদ্ধ করে নিজের মানুষের ভস্যনা থেকে বাঁচার জন্য আরেকজন করে নিজের বাহাদু বাহাদুরি দেখার জন্য। আরেকজন করে লোক দেখানোর জন্য কোনটা ফিরসবেলিল্লা আল্লাহ নবী বলেন मानुषर भत्सना गोत्री बातान परिवार नामधाम डूबे जा नाम, नाम फाटवर लोक देखान आल्लमी बोले एकताओ जेहद फिर जेहद फिस्ब्ला जे आल्ला कलिमा तउन के क्रेम कर लड़े लड़ाई करजाहिद जाहिदना कारण पत्तर मध्य बोल कारण युद्ध कर कि गणिमतर माल पारे रियामनि मारा जिन आल असर कफी उम्मीदा আমার উন্মতের মধ্যে গুপ্ত এরিয়া রিয়া এই অন্তরের মধ্যে সিঁড়িকটা একটা স্বচ্ছ মৎসড়ীন পাথরের উপরে পিঁপড়ার পদধরি চাইতে সূক্ষ্ম একটা মনে করেন ঝকঝকে সাদা পাথর এর উপর যদি একটা পিঁপড়া হাঁটে পিঁপড়ার পাগুলি দেখা খুব কঠিন ঠিক না যদি অন্ধকার হয় অবস্থা রাত্রি হয় দেখা যাবে এর চেই তো সূক্ষ্ম হল রিয়া দেখা যাবে না লোকটা সারা জিন্দগি আমল করল দেখে সবাই বলল লোকটা খুব ভালো কিন্তু আল্লাহর কাছে ও কি সবচেয়ে জঘন্য এই জন্যে আল্লাহ নবী আলিসাল্লাম বলছেন রিয়া মাসিহদাজ্জালের চাইতো কঠিন মাসিহদাজ্জাল চল্লিশ দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে এবং লক্ষ লক্ষ মানুষকে কাবের বানিয়ে জাহান্নামে নেবে মারাত্মক কিনা কে বলবে হ্যা বৃষ্টি বর্ষণ কর বৃষ্টি বর্ষণ করবে জমিনকে বলবে সামনে বলবে তোমার দেখাবে আপনার বাবা আপনার সামনে জিন্দা হয়ে দিবেন। ইমান পরীক্ষা করার জন্যে যে সত্যিকারের মমিন সে তার ধোকায় পড়বে না তালাম বলেন মা সিহুদ্দার্জালের চাইতো রিয়া মানুষের জন্য মারাত্মক আখতার মিন মাসিহুদ্দার্জাল এভাবে রিয়া দুইটা ক্ষুধাত্মে বাঘ যদি একটা ছাগল পাড়ে ছেড়ে দেওয়া হয় কি হয়ে বলেন তো আপসাদ সই হারিস দুটা নেকড়ে যদি ক্ষুধার্ত বাঘ একটা ছাগল পাড়ে ছিঁড়ে দেওয়া কি হবে বলেন তো প্রথমত নেকড়ে নেকড়ের কাজ কি পেট থাকা দুই নম্বরে ক্ষুধার্ত পেট ভরা এরপরে দুইটা একদিকদের পালেন আরেকটা ধরবে তাহলে ছাগল পালের বারোটা বাজবে না বাজবে না বিপর্যয় ঘটবে না ঘটবে না আল্লাহ হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন এর চাই তো মারাত্মক মানুষ যদি কি করে ধন সম্পদ এবং গদির আশা করে যার মধ্যে গদির লোভ ধন সম্পদের লোভ এর দিনের বিপর্যয় আরো বেশি মারাত্মক বিপর্যয় ঘটবে ওই দুটা নেক্রে ক্ষুধাত্ম বাঘ ছাগল পারে যে বিপর্যয় ঘটে তার চাইতে চিন্তা করেন তাহলে কত মারাত্মক ক্রিয়া। কারণ তার উদ্দেশ্য কি মন্ত্রী হওয়া পার্লামেন্ট সদস্য হওয়া তার উদ্দেশ্য কি ধন নেওয়া দিনের কাজ করে আখরাতের কাজ করে তাহলে ক্ষুধাত্ম দুইটি বাঘে যেমন ১২টা বিপর্যয় ঘটাবে ছাগল পরে সেই তো তার ইমান এবং দিনকে নষ্ট করে ফেলবে যে তার মধ্যে রিয়া ঢুকে পড়ে এভাবে একজন মানুষ যখন তার মধ্যে রিয়া চলে আসে दस टाइप लोकता गुक समय सहयोगता हक आकटा लोक दस टा टा दीबी जो भोटे समय भोटा पाई दूज की समान समान ना तो उद्देश्य समय मत जो ना पाए घाड़ मटको धमकाले कष्ट दीबे रिया आखेराते आम के सब नष्ट कराला जख बानल पर्वेक्षण मनोबन करब तक देखें सब रियाग लोक देखो सब धूलिणार मतलब बनाए দুর্বলতার একটা কারণ যখন মানুষ দেখানি করবে তখন আল্লাহর মদত আসবে কি আসবে না কাজে এরা সব জায়গাতে মার খাবে মার দেওয়ার জায়গায় এইভাবে रिया एम एक मार्मी पाराणविक बोमा इलेक्ट्रनिक बोमा मानुष्यम सबकिंस कर शैतान फाद जेखने आलेम दरवेश पीर बुजुर्ग आवेद साधारण छोट बड़ो नारी पुरुष शिक्षित सबाई फादे शैतान आटक फेले रिया আমাদেরকে মনে রাখতে হবে যে রিয়া ঢুকে যায় তাহলে পুরো আমলটাই শেষ আল্লাহ বলেন হারছে কুদিসে আনা আগনা সোড়াকা আনিস মানে আমেলা আমালানা পিহি তারা মুসলিম শরীফের হাদিস শরীফদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত যে কোনো আমল করবো আমাদের শিরিক করবে আমি তাকে এবং তার সিকি করব প্রত্যাখ্যাত করবো রিয়া যদি আমলের মূলে ঢুকে যায় আমলটাই শেষ আর যদি আসল বাদতে আল্লাহর জন্যই হয় কিন্তু পরবর্তীতে রিয়া ঢুকে তাহলে দুই অবস্থা যদি রিয়াটাকে সে কি করে দূর করতে পারে নামাজ পড়তেছিল লোকজন দেখে মনে হইলো যেন একটু লম্বা করি না সাথে সাথে ভাবলো আর এটা তোমার নজরে শেষ হয়ে যাবে বাদ দিয়ে দিল তাহলে কি বেচে গেল না বেঁচে গেল না আর যদি ওই অবস্থাতেই থেকে যায় তাহলে তার আমলটা গেলগা এইভাবে যদি তার এবাদত করার পরে রিয়াজ সংযুক্ত হয় এবাদত শেষ করছে পরে হয়তো তার মধ্যে একটু ভাব আসছে তাহলে যেহেতু আমলটা সম্পাদন করা পর্যন্ত আল্লাহ উদ্দেশ্য ছিল সেখানে তার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ কিন্তু রিয়া যদি এবাদতের মধ্যখানে হয় তাহলে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে এ পুরো একটা এবাদত নাকি খণ্ড খণ্ড এবাদত যদি তার প্রথম আর শেষ একটা হয় আর মধ্যখানে রিয়া আসে তাহলে পুরো এবাদতটা শেষ যেমন মনে করেন নামাজ তকবিরে তাহারি মেজা শুরু করে সালাম ফিরা পর্যন্ত নামাজ ঠিক কিনা এর মধ্যে যেখানে রিয়া আসবে নামাজবাদ কিন্তু মনে করেন ডান আপনি একশো টাকা নিয়ে বের হলেন একজন মিসকিন পাইলেন কেউ নাই আল্লাহ রস্তে দান করে দিলেন না। এরপর কিছু লোকজন চলে আসলো তো কেউ দেখলো না ওটা ভাবলাম তাহলে লোকজনকে দেখে আট পঞ্চাশ টাকা দিয়ে দিই তাহলে পরের পঞ্চাশ টাকা আগের পঞ্চাশ সঙ্গে কি সংযুক্ত সংযুক্ত না এটা আলাদা তাহলে আগেরটা কবল হবে পরেরটা কবল হবে না এজন্যে আমাদেরকে মনে রাখতে হবে লোক দেখানো শোনানোর আমলের কিছু লক্ষণ আছে যেমন ভালো কাজ করার পর মানুষের নিকট বলে বেড়ানো উনি একটা ভালো কাজ করছে ঠিক আছে কেউ যদি আমাদের দেশে কোনো মাজার জিয়ারত করে আসলে বলে বেড়ায় না বাড়ে না বলে না চিল্লাতে গেলে বলে বেড়ায় না বেড়ে না কোরআন খতম দিলে বলে না বলে না মসজিদ বানালে বলে বেড়ে না বাড়ে না কোনো এতে মেয়ের বিয়ে দিলে বলে বেড়ে না বারে না দুই জনগণের সামনে আমুলকে সুশোভিত করার প্রবণতা যখন লোকজন দেখে তখন খুব সুন্দর লোকজন নাই করে না অথবা করলে ভালো করে করে না তিন মানুষের প্রশংসা করা ও তার শোনা পছন্দ করা মানুষ প্রশংসা করুক এবং শোনা কি কি বলে আমার ব্যাপারে এরকম ভাব থাকা এটাও রিয়ার আলামত নিজের ব্যাপারে অতিরিক্ত প্রশংসা উপাধি লাগানো থেকে ভক্তদের নিষেধ না করা হুজুরে কেমলা মূর্খের জাত মূর্খ আমি এর আগেও আপনাদের বলেছি পীর হওয়ার জন্যে সবচাইতে গণ্ড বড় মূর্খ হতে হবে না হলেও পীর হতে পারবে না বোঝা গেছে না নাই কারণ গণ্ড মূর্খ এবং রিয়াবাদ ছাড়া পীর হতে পারবে না কারণ তার ধান্দা দিন দিয়ে দুনিয়া আর এটা রিয়া সিঁড়ি করা কুকুর করা বিদাত করা একটা সাধারণ মানুষের যার জ্ঞান আছে তো ভয়ে করবে না দাঁড়িয়ে কোনো জ্ঞান নাই এমন লাগবে নিজের ব্যাপারে ভক্তরা অনেক নাম দেয় দেয় না তার নামের আগে অনেক টাইটেল লাগাই বর্ণা একলে দিও না শেখুল হাদিস মুফতিউল আল্লাম তারপরে মুজাদ্দিদি ইসলাম দি আলফানি মুজাদ্দি ইসলাম অমুক এই সেই নামের আগে টাইটেল ফির সাহেবদের চল্লিশ নিষেধ করে নিষেধ তাহলে বুঝতে হবে তার মধ্যে দিয়া আছে নামের আগেও পরে বড় বড় টাইটেল ও পদবী লাগানো নামের আগেও পরে বক্তা সাহেবের টাইটেল দেওয়া হয় নাই এই জন্য উনি আর অজি করলেন না হ্যাঁ আমার নামের টাইটেল কই চেহাদি অমুক তুমুক বিভিন্ন টাইটেল আছে না নাই নামের আগে আল্লামা অমুক তমুক এসে সবাই আল্লামা আল্লামা বুঝেন কার বলে আলেম মানে জ্ঞানী আল্লাহ মানে অধিক জ্ঞানী সবাই এখন অধিক জ্ঞানী পন্ডিত জ্ঞানের সাগর সবাই পন্ডিত কি বলে কি বলে বিদ্যার সাগর আল্লাহ মানে বিদ্যার সাগর কয় বক্তা সাহেব যা ইংলিশ বলে না কেন নাকি লন্ডনের কোন জায়গায় ছিলেন তো আরবি বলতে পারি তা তো শুনি নাই তো বেটা একজন আলেম ও ইংলিশ শেখাও কি আমার কি ফায়দা ইংলিশ পড়লে কেউ আলেম বোঝা গেল ও কোরআন হারিস যদি পারে তাহলে আরবি বলতে পারে না না পাঁচটা অক্ষর পাঁচটা ভুল ইংলিশ বলেছে তাই বড় হজুর হয়ে গেছে এখন এরকম দেখে আসলাম গত বছর অজমাহফিলের গত বছর আপনাদের অজমাহফিল মানে আমার জীবনে এত অজমাহফিল দেখিনি নামের আগের টাইটেল কি সব ইংলিশ বলতে না। নামের আগে পরে নিজে বা ভক্তদের উপাধিতে না নাই ঠিক আছে মানে কি রিয়া কাজ করতেছে মানুষের প্রশংসা লোটার জন্য দুনিয়া আমি পদ বা সুখ্যাতির জন্য আমল করা দুনিয়া কোন পদ বা সুখ্যাতির জন্য আমল করা মানুষের সামনে এবাদত করা এবং একাকি হলে না করা যেটা আগে গেছে মানুষের সামনে নিজেকে ভৎস করা আজকে এবার রমজানে মাত্র তিনটা খতম দিলাম কোরআন গত বছর পাঁচটা দিয়ে দিলাম এই বছরে মাত্র দুইটা আমরা করতে পারেছি পীর সাহেবের সামনে পাঁচ বছরের বাচ্চা সালাম দেয় নাই মেহমানদের সামনে পিটিয়ে রক্তত্ব করেছে কেন ওরা খুব সুন্নতের পবন্দ বাচ্চা সালাম দেয়নি কেন এই জন্য মারিয়ার পিঠে শেষ করেছে ওরা সালাম শিখেই তো সালাম দিবে। কি বলেন শিখাই নাই কিন্তু মানুষের সামনে দেখাচ্ছে না আমি খুব নিজেকে ভৎসনা করা মানুষের সামনে করতে হলে একা কি করে এটাও কেরিয়ার একটা আলামত মানুষতার সঙ্গে ভালো ব্যবহার উত্তম লেনদেন করুক আশা করা ইমাম সাহেব বাজারে গেছেন খতিব সাহেব মনে করা যে আমাকে সবাই আগে সালাম দেয় কেউ সালাম নাজির মনে করি কত বিরাত করে ছেলেগুলো সালামও দেয় না আমাকে বাজারে গেলে আমাকে একটু কম দামে দেওয়া তো উচিত আমি যেহেতু এখানকার ইমাম বা আমি আলেম समस्त आशाग रियार अंतर्भुक्त आल्लाम के दुनिया भी उद्देश्य हासिल माध्यम बनानो ए सबकी रियामत रियाार बेपार अत्यंत कठिन जाइन रियार अंतर्भुक्त जा ना যা রিয়ার অন্তর্ভুক্ত না কেউ কোন এবাদত কোনো ভালো কাজ করার পরে অন্যরা জানলো যে লোকটা এই কাজটা করেছে এবং তার সুনাম করে কিন্তু সেটা সে মন থেকে চায় না বা সেদিকে কানও দেয় না করুক বা শুনুক বা কি বলছো হ্যাঁ কে খবরও নাই না কিন্তু মনের মধ্যে আনন্দ পায় যে না আল্লাহ আমার এবারটা কবর করুক আমি একটা ভালো কাজ করতে পারছি এই ধরনের যদি মানসিকতা হয় সেটা রিয়ার অন্তর্ভুক্ত হবে না কারণ তার এ বাদত কমপ্লিটলি হয়ে গেছে এরপরে আল্লাহ নবী আলিসাল্লাম বলছেন এটা হলো মমিনের অগ্রিম সুসংবাদ অগ্রিম কি সুসংবাদে এবাদতটা কমপ্লিট করার পরে অন্তরের মধ্যে একটা আনন্দ আসে যে না হস্তান করতে পারলাম ঠিকমত মতো আলহামদুলিল্লাহ আমি রমজান মাসের রোজাগুলি সব রাখতে পারলাম লাগে না নিজে নিজে এখানে কাউকে দেখানো না এখানে অনুভব আসা এটা রিয়ার অন্তর্ভুক্ত না এভাবে কেউ বাড়ি থেকে যখন বের হয় সুন্দর পোশাক সুন্দর জুতা সুন্দর লেবাস আছে পড়ে বের হয় এটা রিয়ার অন্তর্ভুক্ত না তার যে মান এখন তার মান ছেড়ে এখন একজন সাধারণ জাহেল পাগড়ি বড় লাগাই দেয়ার জুব্বা লাগাই দিয়া মানুষকে আমি দেখা যাচ্ছে না কোন দেশের জন্য পুলিশ পড়তে পারে ভিসি সাহেবের পোশাক আয়োজন পড়তে পারে না কিন্তু আমাদের আলেমের পোশাক কিন্তু সবাই পরে নেয় পড়ে না পড়ে না ডাক্তারের পোশাক কি ইঞ্জিনিয়ার পরে দেখছেন কদিন ডাক্তারের পোশাক ইঞ্জিনিয়ার পড়েছে কিন্তু আলেমের পোশাক সবাই পরে কেন পরে কারণটা কি তাহলে কেউ বাড়ির পোশাক সুন্দর তার চেহারা মানে সুন্দর পরিপাটি করে অনেক আছে ইচ্ছা করেই চেহারা চুলগুলি কুচকো দাড়িগুলি দেখাই যে না খুব আল্লাহ আলিস বাইরে থেকে বের হওয়া ভালো করে দেখে নিতেন পরিবারে একবার কিছু লোক আসছেন ওদের সঙ্গে তারাহ আগে দেখা করতে যাবেন তো মা আসা বলেন যে একটা পানির ইচ্ছিল পানির মধ্যে আল্লাহনবীর তার দাড়িগুলি মানে মাথা পানির মধ্যে দেখা যায় না হোক দেখা যায় না দাড়িগুলি চুলগুলি পরি করে এরপরে তিনি বের হচ্ছেন বাইরের কোনো লোকজন ছিল তারপরে আবাকেন তার পক্ষের লোক তাদেরকে বাইরের কোনো কেউ কমিটি বা কি বলে ওটাকে কোন প্রতিনিধি দল আসত বিভিন্ন গ্রুপ থেকে ওদের সঙ্গে তাদেরকে করার জন্য তাহলে পোশাক ভালো করা সুন্দর করা এটা কোনো অহংকারজন না থাকে অঙ্কা ছিল ওটা তাহলে এটা কি রিয়ার অন্তর্ভুক্ত না নিজের পাপকে ঢেকে রাখা অনেকেই বলে আমি তো আগে এই করেছি ওই করেছি আমি এত বছর নজ পড়ি আমি তো আগে এমন ছিলাম তেমন ছিলাম এটাও কিন্তু রিয়া এটাও কি রিয়া মানে এখন আমি খুব ভালো হয়ে গেছি আগে খারাপ ছিলাম না পাপকে গোপন রাখাও কি রিয়ার অন্তর্ভুক্ত না এইভাবে এ কোনো এবাদতকারীদেরকে দেখে এবাদতে আগ্রহ বাড়া। হয়তো আপনি রাত্রে আধা ঘন্টা তাহাজুদ পড়তেন কোন এক পরিবেশে দেখলেন যে অনেকগুলি লোকই তাহাজুদ পড়ে হজে গেলেন হজেকে দেখছেন যেন অনেক মানুষ এই ঘণ্টা ঘন্টা ধরে দোয়া করতেছে আপনি ওদের দেখা দেখি মনের মধ্যে আনন্দ পাচ্ছেন প্রফুল্লতা আসছে আপনিও অনেক এবাদত করতেছেন এটা রিয়ার অন্তর্ভুক্ত না আপনার পড়ার ইচ্ছা ছিল না পড়লে অপটুক পড়েন দেখেন অনেকেই বসে লাগলেন মনের মধ্যে কারণ রিয়ার ব্যাপারটা সম্পূর্ণ ইচ্ছার মধ্যে নিয়তের মধ্যে তাদের যদি দেখিতে হয় এবং অন্ত উদ্দেশ্য আল্লাহ থাকে তাহলে সেটা রেয়ার অন্তর্ভুক্ত হবে না আমরা শেষ পর্যায়ে এসে গেছি আমরা রিয়া থেকে বাঁচব কিভাবে কি বলেন ঠিক না সর্বনাশ কারণ সুফিয়ান সাউরি বলছেন আসাদমা আলোচন রিয়া সবচেয়ে কঠিনে তারা তেই বলছে সবচেয়ে কঠিন যে জিনিসটার চিকিৎসা সেটা হলো কি আমি করেছি সেটা হল কি রিয়া কারণ অন্তরে তো কোন যে কখন টান আর নার্স আর শয়তান কোন দিকে নিয়ে যায় মুশকিল এজন্য আসুন সংক্ষিপ্ত চিকিৎসার আলোচনা করে আজকে আলোচনা আমরা শেষ করব এক নম্বরে আল্লাহ তৌহিদকে জানা আল্লাহকে ফাঁকিয়ে দিতে পারবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা আছে और मानुषर का जाना है चो। तो अल्लाह तो यो बास्त हो आल्ला तहिरद के जाना आल्ला कदिर राहिम्म ग देखते हैं हरिम विदा सुदूर तल्ला महत्व सम्पर् मरत सम्पर्के तौहर सम्पर्के जत गभर ज्ञान हो से तिया मुक्त थकते आज तहिर जाने মনে করে শুধু বাহ্যিকভাবে ভালো হইলেই হয়ে যায় তাহলে আল্লাহর তৌহিদ সম্পর্কে গভীর জ্ঞান থাকা দুই নম্বর আল্লাহ রব্বুল্লা আলমিন এই রিয়ামুক্ত আমল হলে তার জন্য যে আখেরাতে বিশাল পুরস্কার রেখেছেন সেটার কথা ভাবা আর যদি রিয়া যুক্ত হয়ে যায় তাহলে তার জন্য কঠিন আজাম রেখেছেন সেটাও ভাবা ज करये फरमान देखे तेले की वालें तो अल्लाह तो के देखे एक आमी मुत कुछते आमा के बोले आज, के तो आज के एक पुरस्कार दिवे ते अलसता आसला पुरस्कार ना कर ले आजाबाई कलटार मध्य रिया कख आसते পারে না তিন নম্বর ক্ষতির দিকগুলি স্মরণ করা আমার আমল সব জিনিস করে দিবে ক্ষণিকের জন্য কিছু হবে কিন্তু আখেরা সব নষ্ট হয়ে যাবে এইভাবে মানুষের ভৎসনাকে ভয় না করে আল্লাহর ভৎসনাকে ভয় করা রিয়া করে কেন মানুষের ভৎসনা থেকে বাঁচার জন্য না এবার তুমি কি করো আল্লাহর ভৎসনা থেকে বাঁচার জন্য চেষ্টা করো তাহলে রিয়া আসবে না কি আসবে এখলাস আসবে এইভাবে শয়তান কি কাজ করলে ভাগে সেটা জানা কারণ শৈতান কিন্তু সবসময় চাইবে রিয়া ঢুকাই দেওয়ার জন্যে এই জন্য আউজ বিল্লাহমিনাজ শৈয়দুল নজিম পড়েন কোরআন পড়েন আল্লাহর কাছে দোয়া করেন আজান দিতে শুরু করেন তো যে কাজগুলি করলে শয়তান ভেঙে যায় ওই কাজগুলি জানা এবং করা তাহলে কারণ অবশ্যই রিয়া অবশ্যই রিয়া তখনই আসবে যখন শয়তান কাজ করার সুযোগ পাবে অন্তরের ভিতরে কিন্তু যখন কাজ করার সুযোগ পাবে না তখন কি পারবে না ঢুকে দেখবা কিছু পুরস্কার আছে এইভাবে যে সমস্ত এ বাদাত গোপন করে রাখার মত হজ কি গোপন করে রাখা যাবে ফরজ নামাজ যেটা গোপন করে রাখা যায় নফল এ অতিরিক্ত ইবাদত এটা গোপন করে রাখা মানুষের সামনে না করা একা করা। নিভৃত রাত্রে করা এভাবে মানুষের মানুষের ভৎসনার ভয় না করা এবং তাদের প্রশংসার আশা না করা আট নম্বরে বেশি বেশি করে দোয়া করা আলাম। আমি জানি এটা সিরিক এটা রিয়া বা তারপরও করব এমন থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়াস্তা রুফিরু কালিম আল্লাহ আলম আর যেটা আমি জানি না জেনেও তোমার সঙ্গে যে সিরিক করে থাকি সেটা থেকে তোমার কাছ ক্ষমা দোয়ার ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে নামাজ ছাড়া বাইরে কোথাও আরবি শর্ত নাংলাটা যদি আপনি বলেন সকাল সন্ধ্যা হয় আল্লাহ আল্লাহ আমি জেনে বুঝে তোমার সঙ্গে শিরিক করা থেকে আশ্রয় প্রার্থনা করি এবং না জেনে থাকলে তোমার কাছে ক্ষমা চাই বাংলা এখন। আপনার ভাষা দিয়ে কন এটাই দোয়া এটাই কি দোয়া এখন আপনি ভাববেন আরবি জানি না তাই আমি দোয়া করুম কি দিয়ে তাহলে তো হুজুর ভাড়া করতে হবে হুজুর ভাড়া করে নিয়েছে আর নয় তো আমি দাও এটা এই যে আমাদের সমস্যা এছাড়া যারা এখলাস এবং তাকোয়ার অধিকারী তাদের সঙ্গে স্পর্শে থাকা যারা এখলাসের যাদের মধ্যে রিয়া নাই এমন লোকজনের সঙ্গে থাকা যাদের তাকোয়া আছে আল্লাহর ভীতি আছে তাদের সঙ্গে থাকা এইভাবে রিয়ার যে কারণগুলি সেটাও কি করা জানা রিয়ার কারণ কি বলেছি তিনটা ঠিক না এক নম্বরে মানুষের প্রশংসা নেওয়ার জন্যে দুই নম্বরে মানুষের ভর্ষনা থেকে বাঁচার জন্য তিন নম্বরে দুনিয়ার কিছু পাওয়ার আসার জন্য তার এইগুলি না আমার দরকার নেই আমার দরকার নেই মানুষের প্রশংসা দরকার কার আল্লাহর দরকার নেই আমার মানুষের ভৎসনার দিকে কান্ড আমার আলোচনার আমরা যে করলাম কারণ মানুষ সারা দিকে আমল করবে জান্নাতে যাওয়ার কিন্তু যাবে সেহান্নে এর আর কি মারাত্মক হতে পারে এই দুনিয়ার কোন স্বার্থের জন্যে বা মানুষের নাম মানুষের প্রশংসা ক্ষেতির জন্যে যখনই কিছু হবে তখন সেটা মারাত্মক খেয়ে যাবে এবং সবচেয়ে কঠিন জিনিস এই রিয়া নিয়তের মধ্যে ইচ্ছার মধ্যে আল্লাহ ছাড়া অন্যের জন্য কোনো কিছু মনের মধ্যে উদ্বেগ হয়ে যাওয়া আর এটা অত্যন্ত কঠিন জিনিস জটিল জিনিস আল্লাহর রব্বুল আলমীন যেন আমাদেরকে রিয়ামুক্ত আমল করার তভিক দান করেন এবং রিয়া থেকে বেঁচে আখেরাতের পুরস্কারে। আমরা যেন ধন্য হতে পারি দুনিয়ার কোন মহের জন্য আমরা রিয়া করে আমাদের আমুলকে নষ্ট না করিহাজকুমি ওয়াসাবি আজমাইন আসসালামকুল্লা বরক